আইসা রজিল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন একদা নব্বিশ সাল্লাহ আলাইসাল্লাম আমার নিকট আসলেন সেই সময় দুটি বালিকা যুদ্ধের বুয়াসযুদ্ধের গৌরবগাঁথা গাচ্ছিল তিনি এসেই বিছানায় গা এলিয়ে দিলেন এবং তার মুখ ফিরিয়ে রাখলেন এমন সময় আবু বকর রদিল্লাহ তাল্লাহ এলেন এবং আমাকে ধমক দিলেন এবং বললেন আল্লাহ রসুলের নিকট শয়তানের বাজ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার দিকে ফিরে বললেন ওদের ছেড়ে দাও অতপর যখন তিনি অন্যদিকে ব্যস্ত হয়ে পড়লেন আমি বালিকা দুটিকে খোঁচা দিলাম আর তারা বেরিয়ে গেল